প্রিয় শ্রোতা এবারে আপনারা শুনতে পাবেন হামদনাথ ও গজল পরিবেশক দলের এক ঝাক দেশ বরে্য সাড়া জাগানো ইসলামী সঙ্গীত পরিবেশকদের কণ্ঠে হামদ নাথ ও ইসলামী সঙ্গীতের হৃদয়গ্রাহী সমাহার চাই তোমার দিতার চাই তোমার দিতার চাই তোমার দিতার